সম্মানিত হাজির আজকের তাফিরের যে দৃশ্য আমাদের সামনে সেটা হচ্ছে হাসরের ময়দান যেখানে মমিন এবং মুনাফেক এই দুই দলের কি অবস্থা হবে সে বিষয়টি আল্লাহ তালা পরিষ্কার করে বলছেন কাফেরদের কথা তো অন্যান্য জায়গায় বলেছেন কিন্তু সৌকল্ড মুসলিম নিজেকে মনে করে অথচ তার কাজে কর্মে আমলে আকিদা ইমানেফাক রয়ে গেছে সে মুমিনের দল থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যামাতের ময়দানে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে তার হাত থেকে নূরের লাইটকে কেড়ে নেওয়া হয়ে যাচ্ছে অন্ধকারে সে হাতড়িয়ে মরছে এই কঠিন দৃশ্যটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য আল্লাহতালা এখানে তুলে ধরছেন আমাদের জন্য যেটা আমাদের অনুভূতিতে নাড়া দেওয়ার জন্য আমাদের মধ্যে চেতনা সৃষ্টি হওয়ার জন্য ইনশা আল্লাহ অত্যন্ত দরকার আল্লাহ মুমিন পুরুষ এবং মহিলা তাদের সামনে তেয়ামাতের অন্ধকার ময়দানে যখন পোলসেরাত পাড়ি দিতে যাবে এই অন্ধকার পোলসেরাতের মধ্যে তাদের সামনে এবং ডানে আল্লাহ তালা নূর দিয়ে ভরপুর করে দেবেন নূরের লাইট নিয়ে তারা পোলসেরাত পার দেওয়ার জন্য সেরাত ক্রস করার জন্যে তারা এগিয়ে যাবে আর তাদেরকে বলা হবে বসরা কুমুলিও আজকে তোমাদের জন্য সুসংবাদ আছে তোমাদের দুশ্চিন্তার কারণ নেই তোমরা জাহার নামে নিচে পড়ে যাবে না আর তোমাদের এই কষ্ট করে শুধু এই লাইট হাতে নিয়ে জলদি করে জাহার নামের উপরে দিয়ে যে ব্রিজটা আছে এই ব্রিজের নাম হচ্ছে কি সেরথ সেরাত কোথায় যেটাকে আমরা পোলসেরাত বলি আসলে ওই ময়দানের বিশাল হাসা হিসাব নিকাশ যেখানে হবে সেই জায়গার পরে এই পোলের নিচে হলো জাহান্নাম আর এই পোল ক্রস করে চলে গেলেই হলো কি জান্নাম তাহলে পুরো দৃশ্য আপনাদের কাছে পরিষ্কার হাসরের ময়দান তারপরে লোকেরা দলে দলে সবাই জানে যে পোলটা পার হইতে পারলেই জান্নাত পেয়ে যাব সব লোক পোল পার হওয়ার জন্য দৌড় দেবে কিন্তু পোল তো অন্ধকার পোলে তো আলো নেই অন্ধকার আসে হাঁটতে গেলে পোল থেকে নিচে পড়ে যাবে যাহার নামে চলে যাবে আল্লাহ তালা ইমান দাদারকে লাইট দেবেন এই পোল পার হওয়ার জন্য। সেই লাইট হচ্ছে নূর লাইট দেওয়া হবে তাদের সামনে এবং দানে লাইট থাকবে আর বলা হবে বুসরা তোমাদের জন্য হয়ে যাও আজকে তোমরা জান্নাতের ঠিকানায় পৌঁছে যাবে যে জান্নাতের নিচে রয়েছে নহরগুলো প্রবাহিত কুলকুল করে আর এটি হচ্ছে অনেক বড় সফলতা কিরকম লাইট দেওয়া হবে লাইটার সাইজ কতটুকু হবে আলোর পরিমাণ কতটুকু হবে আয়াতের তাফসিরে বলেছেন সবাইকে সমস্ত মুসলিমকে মোমেন কে সেইম লাইট দেওয়া হবে না আমলের পরিমাণ অনুযায়ী লাইটের পরিমাণ হবে কাউকে কাউকে আল্লাহ তালা এমন লাইট দেবেন তার লাইট এত পাওয়ার ফুল বড় বিশাল আলো হবে তার সামনে জাবাল পাহাড়ের মতো এরিয়াকে করে তার সামনে এত পরিষ্কার হয়ে যাবে এই রাস্তাটা অমিন হুম নূর হুম মিস না আর কারো নূরের পরিমাণ আমলের কমতি অনুযায়ী কমতে থাকবে কারো কারো নূরের সাইজ হবে একটা খেজুর গাছ সাইজ হয় যত লম্বা হয় ততটুকুন হবে এতটুকুন সামনে দেখতে পাবে এর বেশি সামনে দেখবে না কারোটা পাহাড় আছে কমতে কমতে কারোটা একেবারে টর্চ লাইটের আকারে হবে আমাদের হাতে যেটা থাকে মাঝে মধ্যে কারোটা হবে যে আমাদের মোমবাতির মতো হয়ে যাবে কষ্ট কষ্ট করে দেখতে হবে মোমবাতির আলো কি বেশি বড় হয় নাকি না কারো করাটা হবে এত ছোট কমতে কমতে তার আমি হি ইভামি তক রতন ওমার রাহ আর যার নূর একেবারে কমে যাবে তার লাইটের পরিমাণ হবে যে তার বুড়ো আঙ্গুলের মধ্যে একটু এই এতটুকু বুড়ো আঙ্গুলের সাইজ একবার জ্বলবে আবার নিবে যাবে মিটি মিটি করে জ্বলবে জ্বলবে আর নিবে জ্বলবে আর নিবে বেতার দেখতে এত কষ্ট হবে আর এর পরে আর আলো থাকার প্রশ্নই আসে না কিছু লোক তাদের কাছে আলো থাকবে না পর্যন্ত রাস্তা দেখতে পাবে আর কারো কারো হাসবে হইতে কমতে কমতে এত কমে যাবে ইনুরুহু মা দে তার লাইট এত কমে গেছে তার পা দুটোর জায়গা ছাড়া আর বেশি দেখা যায় না তাহলে খুব আস্তে আস্তে কদম দিয়ে তাকে এগোতে হবে তার সেরাত অনেক সময় লেগে যাবে আর বাকি যাতে লাইট বড় তারা সৌ করে পার হয়ে যাবে কারণ তাদের আমল অনেক উন্নত এখন আর একটা নূর এই নূর এইভাবে নূরদেরকে নূরকে আল্লাহ তালা মোমেনদের হাতে যেমন দেবেন মোনাফকদের হাতেও নূর দেবেন কিন্তু মোনা নূরটা হাতে নিয়ে যাই ব্রিজে উঠবে বড় আশা করে যে সেরাত যাবে নূর চলে যাবে তাদের হাত থেকে এখন আগে আলো থাকলে পরে হঠাৎ করে চলে গেলে তো মসিবত আরো বড় এখন তারা চোখে মুখে সব অন্ধকার দেখবে ভয় পেয়ে যাবে ইন আলিল্লা আমার নূর লাইট যদি নিবে যায় আমার নূর যদি নিভে যায় কি অস্ত হবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত দেবে রব্বানা আত্মানা করে সময়ে তারপরে যখন তাদের নূর চলে যাবে তখন মোনাফেকরা অসহায় হয়ে পড়বে তখন তারা মোমেন যারা আসে পাশে আসে তাদেরকে দেখে বলবে তাদের কাছে সাহায্য চাইবেল মুনা আমানু কু না ফিকা দিনু গুরু না ফল তু নদরি বাহু বেসুরাহু বাবু বা তিন রহ্ম পুরুষ এবং মহিলারা মোমেনদেরকে লক্ষ্য করে বলবে মোমেন ভাইরা একটু থামো একটু সুযোগ দাও আমাদেরকে তোমরা চলে যাচ্ছ আমাদের নূর নেবে গেছে আমাদের লাইট চলে গেছে তোমাদের কাছ থেকে একটু নূর পাই কিনা তুমি আস্তে আস্তে যাও আমরা পার হয়ে যাই তখন মোমিনদের তো আল্লাহ তালায় বলে দেবেন তোমার নূর কাউকে দেওয়া না ইট ইস নট টু বি ট্রান্সফার টু আর। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে বলা হবে মোনাফেকদের লক্ষ্য করে নূর চলে গেছে কেন পিছনের দিকে যাও ওখানে নূর পাওয়া যায় দেখো আরো পিছনে আস তাদেরকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ তালা বলবে যে ওই যে পিছনে যাও ওইখানে নূর আছে। যখন তারা পিছনে যাবে নূর আনার জন্য তখন আল্লাহ তালা মোমেন আর মোনাফেকদের মধ্যে বিশাল দেওয়াল খাড়া করে দেবেন সবগুলো মোনাফিক দেওয়ালে এই পাশে আটকা পড়ে যাবে একটা আর সে সুযোগ সেই সুর দিয়ে একটা হাই দিয়ে একটা ওয়াল খাড়া করে দেওয়া হবে হঠাৎ করে মোমেন আর মধ্যে পার্থক্য হয়ে যাবে এরা আর এদিকে ঢুকতে পারবে না আর সেই দেওয়ালের মাঝখানে থাকবে একটা দরওয়াজা আর সেই দেওয়ালের আদার সাইডে যারা আছে এরা হলো জান্নাতি সব এদের জন্য রহমতের সমস্যার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন তারা সেরা হয়ে যাবে আলো দিয়ে লাইট দিয়ে আর এই দেওয়ালের অপর পাশে যারা আছেন এ সবগুলো মনাফিক আটকা করে পড়ে গেল তারা কাফেরদের দলভুক্ত হয়ে যাবে ও জাহে মিনকে আলিহুল আজাব এটার বাইরের যারা থাকবে দেওয়ালের বাইরে সবগুলোর জন্য শুধু অপেক্ষা করছে আগাব আর আগাব আর যারা দেওয়ালের ভিতরে পার হয়ে চলে গেছে মোমেনরা তাদের জন্য রয়ে গেছে রহমত যারা বাইরে থেকে গেল তাদের জন্য অপেক্ষা করছে আগাব তাহলে এই যে মোনাফিকরা আসবে তারা মোমেনদের কাছে গিয়ে বলবে অন্য হাদিসে এসেছে তখন তারা বলবে ফাইন্না কুন নামা কুমফিদ্দুনিয়া আমরা তো দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম আলাদা করে দিচ্ছ কেন মুসলিমদের ভিতরে যাদের মধ্যে নাই, যাদের আকিদা চিন্তা কাজে কর্মে সব জায়গায় নেফা ভরপুর হয়ে আছে তাই না কত মুসলমান মমিন বলে দাবি করে কিন্তু আসলে মমিন হতে পারলো না মোনাফিকিতে তার জীবন পরিপূর্ণ হয়ে আছে ওই সমস্ত মোনাফেকদের লক্ষ্য করি তখন মমিনা জবাব দিবেন কি করে তোমরা অন্য কাজ করেছ তোমরা অন্য রাস্তায় চলেছ তোমরা আমাদের সঙ্গে যেভাবে পড়া দরকার ছিল যেভাবে এমন করা দরকার ছিল সেই তরিকায় তোমরা থাকো এখন এই যে মমিতদের থেকে আলাদা হয়ে গেল আর লাই থেকে বঞ্চিত হয়ে গেল এই বঞ্চিত হওয়াটা তাদের জন্য কত ক্ষতির কারণ হয়ে গেল এই আয়াতের প্রসঙ্গে মনে পড়ে ইমাম ইবনে ক্যা রহমতুল্লাহ আলাই যার তাফসির ইবনে ক্যাফির থেকে আমরা তাফসিল শুনি ওনার ওস্তাদ ছিলেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম ছিলেন আপনারা জানেন এবং তিনি সমকালীন অনেক ফেতনা ফাসাদ, বেদাত শেরেখ কুফর এগুলোর বিরুদ্ধে সারাটা জীবন সংগ্রাম করেছেন কষ্ট করেছেন পরবর্তী পর্যায়ে ওনার এই দিনই কাজকে কিছু লোকে খুবই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো প্রতিহিংসা শুরু করে দিল ওনাকে হিংসা টার্গেট বানালো এমনকি তৎকালীন জমানার অনেক আলিমরা ওনার বিরুদ্ধে লেগে গেল এবং এই জমানায় দেখা যায় কেউ যদি একজন দিনের কাজ করে তার বিরুদ্ধে শুধুমাত্র জালেমরা সমাবেত হয় না আলেমরাও অনেক সময় যোগ দেয় এবং অনেক অপপ্রচার ওনার বিরুদ্ধে এমনভাবে করল মিডিয়া পাবলিসিটি ওনার বিরুদ্ধে এত বেশি করল। শেষ পর্যন্ত তৎকালীন শাসক ওনাকে ধরে নিয়ে ওনাকে একটা দুর্গের মধ্যে বন্দি করার জন্য ধরে নিয়ে গেল এবং দুর্গের ফটক দিয়ে ওনাকে যখন ঢুকাইয়ে ফেললো ঢুকাইয়ে ফেলে লোহার বড় দরাদ জোর করে বন্ধ করে দিল শিকল টিকল দিয়ে আটকাইয়ে দিল উনি যে মনে করতেছেন বন্দি করে রাখবেন কি পাওনা আছে তোমরা কি জানো তখন তিনি এই আয়াত তেলাওত করলেন এই বন্দিখানায় গিয়ে আল্লাহর উপর কি ইমান কি তাওয়াকল কি ভরসা তাকে স্বাধীন মুক্ত জীবন থেকে বঞ্চিত করছে কিন্তু আল্লাহ রাহে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এর দিন তিনি কিভাবে পাবেন তখন তিনি আয়াতা পড়ে শুনালেন নিজেকে সান্তা দিলেন ছাত্র ইমাম রহমতুল্লাহ আলাই তাকেও সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতা পড়লেন কেয়ামতের দিনে কথা বললেন সেদিন মোনাফেক আর মোহামেদের মধ্যে খাড়া করে দেওয়া হবে আর ভিতরে যারা থাকবে তাদের জন্য শুধু রহমত থাকবে আর বাইরে যারা আনন্দ ফুর্তি করতে চাও কাল কেয়ামতের দিনে তোমাদের জন্য বাইরে আজাব অপেক্ষা করবে কারণ তিনি তো জানেন তিনি আলাল হক তিনি হকের উপরে আছেন বাকিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে তা এত রকমের ফুসলাই লোক তৎকালীন শাসককে এই লোকটা আমাদের সমাজে ফেক করে আমরা সবাই ঠিক আছি এর ধরে জেলে ঢুকাই দেন আর সেই কাজ করতে গেল আলহামদুলিল্লাহ এটা হলো পৃথিবীতে যারা শ্রহী দিনের কাজ করে সমাজের সবাই তাকে তাদেরকে শুধু আহলান সাহ্লান বলে ওয়েলকাম করে না তাদেরকে মাঝে মধ্যে কষ্ট দেয় এবং যারা দিনের শ্রহী কাজ করবেন তাদেরকে এই মানসিক কষ্ট যদি পান দুঃখ পাওয়া যাবে না কষ্ট পেয়ে নিজেরা মন খারাপ করবেন না বরঞ্চ আল্লাহ তালা কাছে অনেক বড় পাওনার সুসংবাদ গ্রহণ করবেন যে তাদের জন্য আল্লাহ তালাকে আমাদের দিন কি ধরনের পুরস্কার দিয়ে তাদেরকে আল্লাহ তালা ইনশাআলা কাময়াব করে দেবেন তারপরে আল্লাহ তাল সাত করছেন তখন এই মুনাফিকরা আওয়াজ উঠাবে আওয়াজ উঠাই একটু চিৎকার করে বলবে মোনা মোমেনদেরকে হ্যাঁ আমরা তো তোমাদের সঙ্গে দুনিয়াতে ছিলাম তোমরা আমাদেরকে ছেড়ে কেন চলে যাও হে মোমেন ভাইরা আমরা তোমাদের সঙ্গে বিভিন্ন জামাতে তোমাদের সঙ্গে হাজির হয়ে নামাজ পড়েছি অনাত আরাফাত আমরা আরাফাতের ময়দানে তোমাদের সঙ্গে হজও করেছি ওনা হাদুমা গাজাওয়াত যুদ্ধ জেহাদের ময়দানে মাঝে মাঝে তোমাদের সঙ্গে চলে গিয়েছিলাম আর কত দিনে তোমাদের সঙ্গে ছিলাম আল্লাহ তালা তৌফিক দিবেন জবাব দেওয়ার জন্য তারা মোমেনা বলবে হ্যাঁ এরকম আমাদের সঙ্গে তোমরা হাজিরা দিয়েছিলে কিন্তু কিন্তু ক্ষতি করার চেষ্টা করেছিল তবতুম তোমরা মাঝে মাঝে শোভা সন্দেহ তোমাদের দুর্বল হয়ে গিয়েছিল ওর কিমুল আমানি দুনিয়ার নগদ পাওনা আশা ভরসা নগত নারায়ণ তোমাদেরকে অনেক ধোকায় ফেলে দিয়েছে আর বড় ধোকাবাদ দাবি করেছ কিন্তু মুনাফিকই করেছিলে কোনো কোনো তাপসিরে এসেছে তোমরা দুনিয়ার মধ্যে মোমিন হয়ে হওয়ার দাবি করেছ অথচ দুনিয়ার মজা যা আছে আরাম আয়েস হালাল হারামের বাজ বিচার গুনার গুণার মধ্যে ডুবে পড়েছ মদ খাওয়া বিচার করেছ অনেক করে না। সবগুলোর মধ্যে আছে। ও শাহওয়াত এই শাহওয়াতের নসানি মেটানোর জন্য মনের খাহিস মেটানোর জন্য হালালের বাইরে হারামেও অনেক দূর এগিয়ে গিয়েছ ও তারা বাস্তুম অপেক্ষা করে ডিলে করেছ তাও বাকে বলছি এত সকাল তো অবাকার দরকার নেই আরো কিছুদিন লাইফকেবা করি আর একটু হয়ে গেলে হজ করে করে এসে একদম সব থেকে এখন যদি এত সকাল তাহলে ঘুষ খাওয়ার রাস্তা জারি থাকে না এত সকাল তো হজ করে আসলে ঘুষ খামো কাম নেই এরকম চিন্তা কোনো অফিসার আছে আমাদের দেশে তারপরে কেউ আবার গমচুরি দিকে আরম্ভ করে লিডার হয়ে রাষ্ট্রের সম্পত্তি সবকিছু নিজের পকেটে ঢুকাচ্ছে এত সকাল তো করলে হজ করে আসলে আর যখন সুযোগ থাকবে না তখন করে লাইন তো অবাকবে কিছু। এইরকম একটা কনসেপ্ট একটা ফিলোসফি এই মোনাফিকদের মাইন্ডে থাকে তাহলে আজকের দুনিয়া যারা মুসলমান বলে নিজেকে দাবি করে তারা মনে করে তারা বেশি চালাক তারা মনে করে যে দেখো দুনিয়াটা ছায়ালাভ কি এটাও খাই তারপরে বুড়া হয়ে গেলে আখের একটা লাইনে ঠিক করে তারপরে মরবোটা খাওয়া যাবে আর এত সকাল যদি সব দুনিয়া দারি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে তাহলে পাইলাম না তারা একটু নিজেকে তাই না আল্লাহ মাফ করুক এটা হলো আহ কিছু কিছু লোকের প্ল্যান করে এরকম আবার কিছু কিছু লোক আছে প্লান করে না ঠিকই কিন্তু খাহের সাথে নফসানি তাদেরকে শুধুমাত্র ঘুরাইতেই থাকে এই অন্যের পিছনে তাদেরকে নিয়ে আরেকজন তার আগে আছে তোমরা তাও ডিলে করছিলে আর তোমাদেরকে একটা আশা ভরসা খুব ধোকায় ফেলে দিয়েছে আশা ভরসা কি যা শুনি আল্লাহ রহমতের কথা কোন গুনা মাফ না করি কি আল্লাহ সাহেব নাকি আল্লাহ সব মাফ করে দিবেন তাদের আল্লাহ রহমতের উপরে মানে এমন ভরসা হয়ে গেল যে তারা আল্লাহর আজাবের ভয় আর নাই যার আজাবের ভয় করে না সুদুর রহমতের চিন্তা করে এটা কি ঠিক আছে সঙ্গে থাকবে যদি সুদুর রহমত থাকে আজবের ভয় না থাকে তার কপাল খারাপ সে আল্লাহকে ভয় করবে না তাও করবে না রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে আর যাবি ভয়ের ভিতরে গেল তার কল যাই শুকে গেল ভাই করতে করতে আল্লাহ রহমতের আশাই করল না সেও মিস করে ফেলবে। দুইটা লাগবে মিলে একটা হয়ে হয়ে গেলে ইমানের যায়। তো এই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন এইরকম চিন্তা শুধু যদি করে অথচ নিজে আজামের ভয় থেকে আল্লাহর কাছে এসে তাও করে না গুনা ছেড়ে দেয় না এইরকম কাজ তোমরা করেছ শুধু আশা ভরসা করে বসেছিল আল্লাহর উপরে এই জন্য হাজিস এসেছে না আমাদের দেশে বুদ্ধিজীবী পাওয়া যায় তাই না টাইটেল নিয়েছে এরা আসলে বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী বুদ্ধা বেশি ভালো কথা না বুদ্ধিমান ভালো কথা বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে তারা খায় কৃষিজীবী কৃষকের কৃষি কাজ করে যে খায় মৎস্যজীবী যে মাছ ধরে ব্যবসা করে খায় তাহলে বুদ্ধিজীবী বিক্রি করে খায় বুদ্ধি বিক্রি করে করে খায় এটা কিন্তু না ভালো টাইটেল না বুদ্ধিমান হতে পারলে ভালো টাইটেল এখন বুদ্ধিমানের সংজ্ঞা কি আপনি সমাজে জিজ্ঞাসা করেন আচ্ছা বুদ্ধিমান কাকে বলে লোকেরা কি সংজ্ঞা দিতে পারে কি ডেফিনিশন দিবে যে ভালো কাজ করে ওকে আর কি ভালোবন্ধ দুইটাই বিচার করে সুন্দর কথা আমরা একটা সংজ্ঞা আল কাইসু আল কাইসু মানুম ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নট্রোল করে রাখে তার কন্ট্রোলে দেয় একদম কাজ কর্ম কথাবার্তা রুজি রোজগার খরচ চোখ নাক কান সবকিছু কে ব্যবহার করার ক্ষেত্রে অলওয়েজ কন্ট্রোল তার হাতে রাখে নফসের লাগাম ধরে রাখছে সে ডান অনেক দাবি আছে সবগুলো পূরণ করে না দাবি আর মৌতের পরের জিন্দিগির জন্য বেশি করে আমল করতে থাকি। তাহলে বুদ্ধিজীবীর সংজ্ঞা পাওয়া গেল যে ব্যক্তি নফস কে কন্ট্রোল করে আর মহতির পরে কাজে লাগবে ওই আমলগুলোর জন্য বেশি করে সময় দেয় ওই আমল বেশি করে করে এই ব্যক্তি হলো বুদ্ধিমান আর বুদ্ধির অভাবকার বুদ্ধি নির্বুদ্ধি লোক হলো ওই লোক যে ব্যক্তি তার নফসের চাহিদা কোনটা খালি দিন ওইটা পূরণ করার তালে থাকে ফসের কথা শুনতেই থাকে শুনতেই থাকে আর মাঝে মধ্যে বুঝে যে পরকালে তো মুশকিল আছে তখন সে এই বিষয় আসলে সে চিন্তা করে বলে আলা আল্লাহ আমি বলে যে আখরাতে আল্লাহ একটা করে দিবেন পার করে দিবেন আল্লাহ তো চিন্তা করে তামান্না করে বসে আছে তারা বোকার স্বর্গে বসবাস করছে তারা বুদ্ধিমান না তাহলে আখেরাত সম্পর্কে চিন্তা করে সেই ব্যাপারে সিরিয়াস হওয়া আখেরাতের জন্য প্রয়োজনীয় আমল জোগাড় করতে থাকা হলো বুদ্ধিমানের লক্ষণ তাহলে এই বুদ্ধির কাজ যারা করে তারাই প্রকৃত বুদ্ধিমান মুনাফিকরা নিজেদেরকে বেশি চালাক মনে করেছিল তারা দুনিয়াতে দুনিয়ার মজাও খেতে চেয়েছে আর আখেরাতের মজাও খেতে চেয়েছে তা আপনি আবার বলবেন যে আল্লাহ তো দুইটাই খাইতে বলছেন আমাদেরকে রবানা আতে না ফিরিয়া হাসানা আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়ার ভালাই সব দিন আমাদেরকে আখেরাতের ভালাই সব দিন আমাদেরকে আর যাহান আমরা আগুন থেকে বাঁচিয়ে দেন হ্যাঁ আল্লাহ তালা মোমিনদের জন্য দুনিয়ার সমস্ত মজা তো হারাম ঘোষণা করেন নাই অনেক মজাকে হালাল করে দিয়েছেন কিন্তু হালালের লিমিটের ভিতরে থাকবে নবস কে কন্ট্রোল করবে হারামের দিকে যাবে না হ্যাঁ নবস যা চায় তা দিবে না এই যে একটা নিয়ন্ত্রণ আর তাই ইবাদ গুলো যেগুলো আছে এগুলোকে আল্লাহর হুকুমের ভিতরে রেখে করবে কিন্তু আখেরাতের ব্যাপারে তার থাকবে প্রধান জীবনের আসল টার্গেট হলো আখেরাতের না জাত এটাকে সে ভুলে না এরকম হইলে দুনিয়ার অনেক ভালো জিনিসকে আল্লাহ আমাদেরকে আলাউ করবেন হাসানাত আল্লাহ দেবেন আর দুনিয়ার হাসানাতের অর্থ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো নাকি শুধু হাসানাতের মধ্যে আছে আল্লাহ তালার উপরে ইমান তাকওয়া কোয়া এটাও তো দুনিয়ার হাসানাত দুনিয়ার হাসানাতের মধ্যে খাওয়া দাওয়া থাকতে পারে ঠিকই কিন্তু দুনিয়ার হাসানাতের মধ্যে অনেক সময় আল্লাহ তালা যদি নাও খাওয়ান কিন্তু আপনার দিলের ভিতরে আল্লাহ অপূর্ব শান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন নবী করিম সাল্লা সাল্লাম দুনিয়ার হাসানাত কি চান নাই আল্লাহর কাছে তিনি কি পান নাই পেয়েছেন কিন্তু না খাইও তো থাকছেন ওদের মধ্যে ও হাসানাত কমাই দিচ্ছেন নাকি আল্লাহ তালা ওনাকে তাহলে হাসানাতের সংজ্ঞাটা বুঝতে হবে যে দুনিয়ার কল্যাণ মধ্যে থাকে খাওয়া দাওয়া টাকা পয়সা থাকতে পারে কিন্তু আসল হাসানাত তো দুনিয়ার এইটা না আসল হাসানাত হলো আল্লাহ তালা তৌফিক দেওয়া ইমানের পথে টিকে থাকা আল্লাহর তাকুয়ার মতো নিয়ামত দিয়ে জীবনকে নুরানি করে তোলা শরিয়তের ভিতরে থাকা কোরআন হাজি নিয়ে বসবাস করা ইসলামী জিন্দিগি যাপন করা আর ইমানের সাথে আল্লাহর কাছে না তো যারা বেশি বুদ্ধিমান বুদ্ধি বিক্রি করে এরা আসলে মোনাফিকের ক্যাটাগরিতে পড়ে যাবে বেশি চালাক মনে করেছিল তারা আখ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা বলছেন অগর্রত কুমল আমানি এরকম অন্যায় আশা ভরসা শুধু তোমাদেরকে করে থাকা আমল না করা তোমাদেরকে ধোকা দিয়েছে বুড়ো আমি তো সময় কাটালাম এখন তো দেখি বুড়ো হওয়ার আগেই মরে যাচ্ছি আর তো তো অবাক শুধু হলো না মনে হজ কর্ম দুই বছর পরে এখন থেকে এই বিদায় নিয়ে চলে যাচ্ছি দুনিয়া থেকে কত কিছু খেয়াল করছিলাম আহারে ধরা হয়ে গেলো অগার রকম বিল্লাহিল কারুর আর বড় ধোকাবাজ এসে তোমাকে আরো বেশি করে ধোকা দিয়েছে ধোকার মধ্যে যোগ করেছে যোগানদার এই যোগানদার হচ্ছে ধোকাবাজ হচ্ছে তার নাম হচ্ছে ইবলিস সে এসে মানুষের তামান্নার মধ্যে যোগ করে সে এসে মানুষকে শুধুমাত্র পরিকল্পনা দেয় যে তোমার দুনিয়ার অনেক কিছু বাকি রয়ে গেছে আর আজ রাতের ব্যাপারে এত চিন্তা করো এত সকাল চিন্তা করলে তো অসুবিধা আরো একটু সময় যাক তুমি এত সকাল মরবা না তোমার এখনো অনেক কিছু বাকি আছে এইরকম সে কিন্তু আমাদের মনের ভিতরে দুনিয়ার কল্পনাগুলোকে আরো রঙ্গিন করে তোলে এগুলাকে আরো লম্বা করতে দেয় এগুলাকে আরো তাল দেয় চাল মশলা জোগান দিয়ে দেয় মানুষের লোভ কে নেওয়া হয়ে যাবে আর তোমাদের আব মোমিনদের মধ্যে একটা দেওয়াল তৈরি করে দিয়ে তাদেরকে রহমতারের ভিতরে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে আজাবের মধ্যে রেখে দেওয়া হবে আস আমাদেরকে বিপদে ফেলে কেন চলে যাচ্ছ তা আল্লাহ তালা বলেন কেউ কাউকে কিছু নিতে পারবে না দিতেও পারবে না কারো কোনো ক্ষমতা নাই কাউকে হেল্প করার ফেভার করার কুল্লু নফসিম বিশাবাদ রাহিনা প্রত্যেক নাফস সে নিজের আমলের কাছে মর্গেজ থাকবে বন্ধক থাকবে তার আমল তাকে ছুটাতে পারবে আমল না থাকলে সে ছুটতে পারবে না ইল্লা তবে যারা ডানপন্থী হবে তাদের ডান হাতে আমল দেওয়া হবে তারাই একমাত্র এই বন্দকের দশা থেকে মুক্তি পাবে মর্গেজ থাকবে না তারা ফ্রি হয়ে যাবে তাদের নেক আমল দ্বারা আলহামদুল্লাহ আমরা তো চলে আসলাম সবগুলো দেখে আটক হয়ে গেছে কি হয়েছে এরা তো মুসলিম বলে নিজেকে দাবি করত। তারা নিজেরা কথাবার্তা বলছে অমুক আসা তো অমুক আটক হয়ে গেছে তখন তারা বলবে চলো দিকে ওদের সঙ্গে একটু কথা বলি জান্নাতের কাছের জানালা দিয়ে জাহান্ন দিকে দেখা যাবে কথা কিছু বলারও সুযোগ হবে তখন তারা গুনাগাদে জিজ্ঞাসা করবেন যারা ক্রিমিনাল নেসলিম হওয়া সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করবে ফি সাকার ভাই তোমরা কি অবস্থা মুসলমান হয়ে আজকে জাহান নামে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে গেল। কেন তোমরা জাননাতে আসতে পারলে না কার আত্মীয় স্বজন বেনামাজি বেনামাজি আসে চিন্তা করেন কয়জন আসে একান্ত কাছের তার বাড়িতে যান খাওয়া দাওয়া করেন বেড়াইতে আসেন বেড়াইতে যান এই বেচারা যাহার নামে জ্বলবে নামাজ না পড়ে তাকে উদ্ধার করা দরকার নাই নিজের আত্মীয় স্বজন যদি হয় নিজের ছেলে মেয়ে যদি হয় নিজের ভাতি যদি হয় তাকে নামাজ বল মিসকিন নামাজও পড়তাম না আর মিসকিনদেরকে খাওয়াইতাম না আল্লাহ রাস্তায় দান খরাত করার অভ্যাস আমাদের ছিল না অনেক আছে এরকম না নামাজ কালাম না দান খয় আছে সে তার দুনিয়া নিয়েই রাত এবং দিন সকাল হয় দুনিয়া নিয়ে আর রাতে ঘুমাইতে আসে দুনিয়া শাস করে পরের দিন সকালে উঠে আবার দুনিয়া নিয়ে যাবে তাই না তার কাছে নামাজ কালাম দিন আখেরাত তার জীবনে চিনে না এরকম লোক কি আছে দেখা যায় মাঝে মাঝে কোন আত্মীয় স্বাধীন নাই দিন দুনিয়া দিন আখেরাতের কোনো চিন্তা তার বাড়ির কাছে নাই সে এক অন্য জগতে বসবাস করছে আরো কেউ কেউ আছে আরো এক কদম বাড়িয়ে নামাজ নাই শুধু আমরা আরো বাড়াবাড়ি করেছি দিনের বিরুদ্ধে দুশ্মনী করেছি যারা দিনের বিরুদ্ধে অপপ্রচার করতো ষড়যন্ত্র করতো লম্বা লম্বা কথা বলতো ইসলামকে বলতো যে ইসলাম হচ্ছে আড্ডা আমরাও তাদের সঙ্গে তাল দিয়েছি এখন আজকের দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মিডিয়া দেখেন তো এখন এর সঙ্গে নন মুসলিমরা করতেছে মুসলিম কিছু করে কিনা বাংলাদেশের পেপার টিভি মিডিয়া দেখলে কি মনে হয় বহুত পন্ডিতরা বুদ্ধিজীবীরা কি করতেছেন ইসলামের বিরুদ্ধে সারাদিন এই ষড়যন্ত্রে ইসলামের দুঃশনদের বিরুদ্ধে সঙ্গে একসঙ্গে যোগ দিয়েছে তাদের চিন্তাই হলো কি করে ইসলামের ক্ষতি করা যায় নাটক বানাবে টেলিভিশনের মধ্যে সেখানে এই টেলিভিশনের চরিত্রের মধ্যে যেটা বেশি লম্পট বাট পার সেটারে বানায় দাঁড়ি টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে যেগুলো করে এগুলো ভন্ড। যারা দিনদারি করা এরা ভন্ড এরা দুই নম্বর এই মেসেজ দেয় যারা আমাদের স্কুল কলেজের পড়ুয়া ছেলে মেয়ে আছে ওদেরকে এটা শিখায় যে এইগুলা যারা মসজিদে যায় দাঁড়ি টুপি আছে এইগুলা ভন্ড। এগুলা বাদ দাও তোমরা এই কাজগুলোকে বসে হিন্দু খ্রিস্টানরা করে বসে বসে আমাদের দেশে তারা তারাও আছে আর আমাদের নিজেদের মুসলমান নামধারী কত লোক আছে দুই চারজন বিশাল সংখ্যক এই এদের কথা হচ্ছে এখন হিন্দু খ্রিস্টান ইহীদের কথা হচ্ছে না মুসলমান নামধারী যারা মুসলিম বলে অত সব মুনাফিকিতে লিপ্ত আছে দিনের বিরুদ্ধে কাজ করছে এই জালিমদের ব্যাপারে কথা হচ্ছে এখানে কালকে শিকার করবে সবকে আমাদের দিন সব ধরা পড়ে যাবে ওয়াকুন্নিয়া উম হ্যা আর শেষ পর্যন্ত আসলে আমাদের এখানে এত দুর্বল ছিল যে আখেরাতে এরকম হিসাব নিকাশ হবে আল্লাহর কাছে অনেক বড় বুদ্ধিজীবী যারা আছে তারা এটা বিশ্বাস করে এক বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে বলছে কয় আমি আখেরাত কবার কিচ্ছু বিশ্বাস করি না আমার লাশও দাফন করা দরকার নাই আমার লাশ দাফন করব না তার নাম মুসলিম নাম চিনছেন তারে। চেন নাই তা না হলে ড আহমদ শরীফ ঢাকা ইউনি বলে গেছে আমি মরে গেলে আমার কবরের বিশ্বাস করি না আমি আখারা তো বিশ্বাস করেনা সে তো একটু এর দূর পর্যন্ত বলছে বাকিরাও কিন্তু বিশ্বাস করে না কিন্তু সাহস করি বলার ক্ষমতা নাই আর কি কারণ বললে তো লোকেরা অনেক সময় একটু অপছন্দ করবে কিন্তু এইরকম মেন্টালিটির প্রচুর পরিমাণ লোক আমাদের দেশের মুসলিম দেশগুলোর মধ্যে বসে কাফেরদের সঙ্গে ষড়যন্ত্র করে দিন ইসলামের বিরুদ্ধে দিন রাত চিন্তা করে কিভাবে দেশ থেকে ইসলামকে উঠাই দেওয়া যায় আমাদের দেশে প্রাইমারি স্কুলে এই ইসলামী শিক্ষা না উঠে ক্লাস এইট এর আগে কোন ইসলাম শিখানো না উঠাই দিচ্ছে এই সরকারের প্রাইমারি স্কুলে সকাল দশটা থেকে ক্লাস হতো সকালবেলা মসজিদে যেত আলী বাতাসা কায়দা পড়ানোর জন্য মক্তবে যেত যাতে মন্তব্য দিতে না পারে সজানোর পরেই স্কুল শুরু করে দিছে যে মক্তব্য যাওয়া রাস্তা বন্ধ করে দিতে হবে খবর পাইছেন এগুলা খবর রাখছেন যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা আলাম তারা মুখস্থা করতে ফাঁতে মুখস্থা করতে পারে আর কনশিপা শিখতে না পারে মক্তব্য যাওয়া বন্ধ কত বড় দুশ্মনী থাকলে ইসলামের ব্যাপারে এরকম এক একটা সিদ্ধান্ত নিতে পারে মাদ্রাসাগুলোর মধ্যে পর্যন্ত ইসলামিক শিক্ষা কমাই দেওয়ার চিন্তা ইসলামের বিরোধী এত দুশনী একদিন ট্যার পাবে আল্লাহ করছে কি আগুন তারা নিজেদের জন্য জোগাড় করছে তাদের কি খবর আছে কনিয়া উম আমরা আসলে দিন এই যে ইয়ামের দিন আছে হিসাবের দিন আছে এই কথা আমরা বিশ্বাসই করতাম না তারা বিশ্বাস করে নাকি যারা ইসলামের বিরুদ্ধে এত কিছু করে তারা আখেরাত করতে করতে পারে তার মানে তারা আখেরাতের কোন কথা তারা শুনতেই না এটা তাদের মাইন্ডেও নাই এটা তারা বিশ্বাসও করে না এই জন্য তারা ইসলামের বিরুদ্ধে এদ্যুর আগাতে পারে হাত ইয়াকিন এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে এই নাম কি মাউথ মাউতের নাম রাখা হয়েছে ইয়াকিন অর্থ হলো এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে কোন সন্দেহ নাই তো দেখবে মোনাফিকরা সবাই দেখবে আর তখন এখন ওই বিশ্বাসকে আর কবুল হবে আল্লাহ আর কবুল হবে না হাত্তা আতানালিনা আতানাল মাউথ মৌত আসার পরে এখনটা আর পেলাম যে এতদিন ধোকার মধ্যে ছিলাম ওই যে একটু আগে ধোকার কথা বলা হয়েছে হ্যাঁ আল্লাহ এদেরকে আর তফিক দিবেন এদেরকে আল্লাহ তবা করা নসিব দিবেন রাখবেন না কারণ যে ব্যক্তি আগে তওবা করে না মৌ দেখলে করতে আসে তখন তা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় আসলে আল্লাহ করেন না। আর এই লোকগুলোকে আমাদের উঠবে কোন সুপারিশকারীর কোন সুপারিশ তাদের কোনো কাজে লাগবে না কোন সুপারিশকারী সুপারিশ তাদের কাজে লাগবে না এখন এদের মধ্যে আবার অনেকেই আছে আরেকটা তামান্না আছে তাদের কা আমার ও মুক্তি আছেন ওনার মাঝে মাঝে হাজিয়ে তো আখ রাতের লাইনে ক্লিয়ার করে রাখছি মানে এমন চালাক এমন একদিকে আর আখ রাতের লাইন ঠিক রাখার জন্য কোন চিন্তা নাই আমি তোমার জান্ন একা দাম নাকি সে যেমন পিরসাহরিদ সাহ নিজের পির সব নিজের জান্নাতের গ্যারান্টি জোগাড় করছে আর মরুদের জন্য সার্টিফিকেট জোগাড় করে রাখছে এরকম লোক আমাদের দেশে পাওয়া যায় এই লাইনেও কিছু লোক রেডি হয়ে আছে। আল্লাহ তালা বলছেন কোনো সুপারিশকারীর কোন সুপারিশ কোনো কাজে লাগবে না দিলে কি যে কোনো ছবি সুপারিশ করতে পারবে আল্লাহ তালা কাকে পারমিশন দিবেন সেই খবর কি আমি আপনি কেউ জানি আমার নিজের খবর আমাদের কারো নাই তাহলে আমি আরেকজন সুপারিশের জিম্মদারি কেমন নেব তারপরে আল্লাহ বলবেন এই কাফারিদেরকে মোনাফিকদেরকে দেখো আজকে তোমাদের কাছে দুনিয়ার কোন রেখে আসা সম্পদের বিনিময়ে ফিদিয়া গ্রহণ করে কোনো কিছু দিয়ে মুক্তিপণ আদায় করে তোমাকে জাহান থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা করার কোন সুযোগ নাই আল্লা সব সম্পদ যা ছিল সব দিয়ে দিলাম আমাকে জানলাতে দিয়ে দেন আর করার সদে এ সম্পদ তো হয়ে গেছে কেমন যখন হয়ে গেছে আর কোন সম্পদি আছে তোমাকে মুক্তি করার কোন কিছুই নেই ওয়ালা মিনাল কা এইভাবে যারা মুনাফিক হয়েছে এবং যারা কাফের হয়েছে তাদের আজাব থেকে মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্তি করার কোন উপায় নেই তোমাদের সবার ঠিকানা হয়ে যাবে আজকে আগুন আগুন হচ্ছে তোমাদের ঠিকানা হিয়া মাওলা আগুন তোমাদের মাওলা মানে তোমাদের সঙ্গী সাথী হয়ে থাকবে আগুন তোমাদের ছেড়ে যাবে না আগুন তোমাদেরকে কোনোদিন মুক্তি দেবে না আগুন যদি বন্ধু হয়ে যায় এরকম একদিনও ছাড়বে না আর উপায় আছে কিরকম একটা সাথী জোগাড় হয়ে গেছে যে সাথীর কষ্টে মানে আর কোন শান্তি পাওয়ার কোনো উপায় থাকবে না আর এটা হচ্ছে খুব খারাপ ঠিকানা খারাপ ঠিকানা এই কপাল পুরোটাই আর কোন নাজাত শান্তির কোন সম্ভাবনা নেই এই আজাবের কথা বলে মোনাফিকদেরকে সাবধান করে আল্লাহ তালা বলতেছেন মোনাফিকদের লেভেল আছে ক্যাটাগরি আছে স্তর আছে কিছু মোনাফেক আছে যে তারা আসলে মুসলমান না মদিনায় ছিল তারা আসলে কাফের কিন্তু মুখে বলছে হ্যাঁ আমরা কালিমা পড়ছিল আইলাহ মোহাম্মদ রাসুল্ল আমরা মুসলমান নামাজ পড়তেও আসত কিন্তু আসলে তারা কি কাফের কালেমা পড়ছে মুখে অন্তরে কালেমা নাই ইসলামকে তারা ঘৃণা করে এইরকম একরকম মুসলমান আছে তাদের আকিদা ইমান বলতে কিছু নাই আরেক রকমের আছে যে ইমান আকিদা আছে আল্লাহর প্রতি কিন্তু তার অলসতা দুনিয়ার লোভ সুদ ঘুষ টাকা পয়সা হারা ভালাল এগুলার বাজ বিচার করে না কিন্তু এমনি কাফের না মনের ভিতরে আল্লাহকে মানে ঠিকই নবীকেও মেনেছে আখেরা তো হিসাব দেওয়া লাগবে এটাও বুঝে কিন্তু আমল ঠিক করতে পারে না সব দুনিয়ার মজা তাকে বসেছে। এটাও আরেক রকমের মুনাফিক এদের কিন্তু আকিদার মুনাফিক না এটা হলো কিসের মুনাফিক আমলের মুনাফিক তারপরে আবার মুনাফিক বলা যায় না যেমন হতে পারে আর বা চারটা লক্ষণ আছে মুনাফিকের তিনটা লক্ষণ আছে মুনাফিকের মিথ্যা কথা বলা নেফাক তা কথা দিয়ে ওয়াদা রক্ষা না করা মুনাফিকি আর কথা বললে গালিগালাস করা মুনাফিকি আবার কোন জায়গা আসে মিথ্যা কথা বলা গালিগালাস করা এটা আরেক মুনাফিক মুনাফি কি এই কি যেন না থাকে আকিদার মুনাফিক যদি নাও হও তাহলে তোমরা তো মুসলমান হয়ে গেলে কিন্তু তোমাদের আমলে মুনাফি থেকে গেল এটাকে কবে দূর করবা এই উদ্দেশ্যে এতক্ষণ বড় মুনাফিকের কথা বলে এখন আল্লাহ তালা মোহামন্দর কথা বলতে কার দিলি মুনাফি কি আছে দূর করো জলদি করে তোমরা তো মুসলমান কিন্তু এখনো আমলের মধ্যে কিছু কিছু মুনাফিকে আছে নাকি দেখো হাতু কাল্লা দিন উতাবু কাল্লা দিন উতাব কবুল লোকদের মতো যারা মমিন হিসাবে আমাদের কত মুসলমান পৃথিবীতে আছে সবাই মুসলিম কেউ একজন মুনাফেক আছে বললে তো আমরা কি আমাত করে ফেলবো যদি বলি যে আপনার ভিতরে সামান্য একটু মুনাফেক ই আছে কয়ে দেখেন দেখি আমা সঙ্গে তো মোনাফিকি করলেন এই কথা বলেন দেখি একজনকে দেখবেন কিরকম এখনো কি সময় হয় নাই ওই লোকদের যারা ইমান এনেছে ইমান আছে ঠিকই তাদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহ তালার দিকের করার জন্য করতে গেলে তাদের দিলটা নরম হয়ে যাবে আল্লাহর ভয় ভীত হয়ে যাবে এটা কি এখনো তাদের সময় হয় নাই এবং কোরআন যে হাক আল্লাহ তালা নাজিল করেছে সেটাকে গ্রহণ করা শুনা আমল করার জন্য তাদের কি এখনো সময় হয় নাই এখনো কি তাদের দিল শক্ত হয়ে আসে দিল নরম হয় না চোখে পানি আসে না তবা করে না গুণা ছেড়ে দেয় না মোমেন অথচ দিলে আল্লাহর ভয় নাই এটা কেমন মোমেন কিতাব পড়তো তাদের কাছে ছিল হ্যাঁ কথা তারা জেনেছে কিন্তু আমাদ এক একটা লম্বা লম্বা দুনিয়ার পরিকল্পনা নেশা দুনিয়ার চিন্তা লম্বা করে ফেলেছে আখ কথা আল্লাহর ভয়ে দিয়ে রাস্তার দিকে আসেই নাই ফাঁকা সাতকলুম এই দুনিয়ার বেশি লম্বা পরিকল্পনা করতে গিয়ে বেশি হয়ে গেছে। আল্লাহর ভয়ে আর অন্তর্ভূত হয় না চোখে দিয়ে পানি আসে না আল্লাহর কাছে কানতে চায় না তাহলে দুনিয়ার বেশি প্রাণ থাকলে বেশি দুনিয়াদার হয়ে গেলে অন্তর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অন্তর শক্ত হয়ে গেলে মনাফিকের দিকে মানুষ চলে যায় আর দুনিয়া দারি কমাই ফেললে আমাদের এখন আমাদের দুনিয়ার মজারে কেমনে কমানো যায় কম দেখি টাকা পয়সার মহাব্বতের কেমন কমানো যায় তরিকা কি কম দেখি মহাব্বত খুব বেশি লাগে অত হাইবা আলবান মালকে একেবারে জমের মতো মহব্বত করো এত মহব্বত করো তাহলে এখন যেটা বেশি মহব্বত হয় যে মহব্বত কমে গেছে আর যত জমা করে খালি ব্যাংক ব্যালেন্স বাড়াতে যাই তত মহব্বত বাড়তে থাকবে এর আল্লাহ তালা বলে দিয়েছেন লু মিমা তু হাইব আসল নাকি জিন্দগি অর্জন করবে না যতক্ষণ আর সবচেয়ে বেশি আকর্ষণীয় টাকা পয়সা মাল এগুলো আল্লাহ রাস্তায় খরচ না করবে ততক্ষণ ইমানের পৌঁছতে পারবে না ততক্ষণ তোমাদের মধ্যে পরেজগারি জিন্দিগি আসবে না তাহলে বোঝা গেলো দান খরাত বেশি করে করলে বেশি করে করলে যখনই যাওয়া হয় তখনই বেশি করে দিলে কি হয় দুনিয়ার মজা একটু কমে অন্তর শক্ত থাকে না অন্তর নরম হয়ে যায় ইমান বেড়ে যায় তারা পেয়ে পড়ল ঠিক উমের লোকগুলো ফাঁসেক হয়ে গেল এবার বলেন দেখি এই উম্মতের মেজরিটি ভালো মুসলিম আছে না ফাঁসেক আমরা জেনারেল স্পেসিফিকলি একজন বলবো না যে আপনি তো হয়ে গেছেন এটা বলা ঠিক না এটা বলা ঠিক নয় কিন্তু জেনারেলি যদি আমরা চিন্তা করি এই উম্মতের অবস্থা পরিমাণ বেশি উম্মতের মধ্যে এই উম্মতের মধ্যে গুণায় কবিরা করার সংখ্যাই বেশি আমাদের নিজেদের জীবনে তো অনেক কবিরা ঘটে যাচ্ছে ইন্নার ইল্লা হিওয়া ইন্না তাহলে আগের জামানার লোকদের এক্সাম্পল আল্লাহ দিলেন আহলে কিতাব তাহার জবর ইন্দিলওয়ালাদের কথা তাদের অধিকাংশ লোক মুসলিম হয়ে ফাঁসে হয়ে গেল এখন আমাদের অবস্থা কি অধিকাংশ মুসলিম আমরা আল্লাহ আমাদেরকে মাফ করে দিন তারপরে হে লোকেরা এলামু জেনে রাখো কেনার জন্য অস্থির হয়ে পড়ি তাই না এখন কিছু কমছে নাকি টান্ডেছে একটু কমছে কিছু কমছে না তাই আপনাদের কিছু কমলেও কিন্তু কেনা কেনেওয়ালা কি কম আপনি ঠিক করছেন দাম দোষ পাঁচ লাখ টাকা করে আরে যেন খবর পাইয়া কয় ছয় লাখ করে দিবনের মধ্যেও মজা মারা গেছে তো বাড়ির পাশে যদি কেউ জমিন বিক্রি করতো আমার খুব একটু ঘনিষ্ঠ আত্মীয় আছে তোর বেচার কাছে পয়সা করে বেশি নয় একটা জমিন বিক্রি হচ্ছে টাকা থাকলে নিয়ে ফেলতাম এমন এমন সোনা টুকরা কি সহজে পাওয়া যায় নাকি তো এত মজা জমিনের মধ্যে এই জাগা নিয়া আহারে। এই জাগা জমিন অনেকে কোদার কান্দে করে নিয়ে যা আইল কেটে কেটে বছর করে দেখছেন এত মজা জমিন আর এই জমিনের মধ্যে এত জমিনের মজা এরপরে জমিনের মধ্যে বাড়ি করলে আরো মজা বিশাল বাগান বাড়ি করলে ফার্ম করলে কত কিছু করলে বিল্ডিং উঠালে রাজপ্রাসাদ বানালে কত মজা আরো আল্লা বলে যে এই জমিনের মজা কি এত আকর্ষণীয় করে তুললো মনে রেখো আকর্ষণীয় লাগে এগুলো তো আল্লাহ তালা দিলেন এই জমিন শুকিয়ে যায় বৃষ্টি হয় না মরুভূমির মতো বালু হয়ে যায় চৈত্র বৈশাখ মাসে জমিন ফেটে যায় কোন চাষবাস করার সুযোগ হয় না তোমরা অপেক্ষা করো কখন একটু বৃষ্টি আসবে তখন ধান বুনবা তা আল্লাহ তালা তোমাদেরকে নিয়ামত দেন হ্যাঁ বৃষ্টি দেন ফসল করো এত সুন্দর হয়ে গড়ে উঠে এই যে দুনিয়ার এত আকর্ষণ তোমরা পাও আল্লাহ নিয়ামতের কাছ থেকে এটা তো আল্লাহ তালা এগুলো যত সম্পদ জায়গা জমিন থেকে আরম্ভ করে যত সম্পদ আমাদেরকে আমরা পেয়েছি এগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না তিনি দিয়েছেন কাজে যে আল্লাহ দিলেন সেই আল্লাহকে ভুলে গেলে আর যেগুলো দিলেন ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকলাম যিনি দিলেন তারে একটু চিন্তা করিনা তিনি কি দিলেন কেন দিলেন কি করতে বললেন এগুলো দিয়ে সেগুলো একটু চিন্তা করো কেন চিন্তা এখন আল্লাহ বলেন আয়া। সব কথা আয়াতের মধ্যে খোলাশা করে পরিষ্কার করে বুঝাই বলে দিলাম লাল্লা কুম তা আতে লুন আশা করে আকল খরচ করে একটু চিন্তা ভাবনা করবা সব বলেন এরপরে আল্লাহ কি বলতো কোন কথা বাকি আছে আর কোন কথা বাকি আছে যেটা শুনলে আমাদের ইমান তাজা হওয়া দরকার আর কোন কথা আল্লাহ বাকি রাখলে এত সুন্দর করে এতক্ষণ পর্যন্ত বলে বলে যে সব কথা বলেই বুঝাই দিলাম তোমাদেরকে তোমাদের আকল খরচ করে এবার সিদ্ধান্ত নাও চিন্তা ভাবনা করার কিন্তু এরপরে আমাদের খবর নাই এখান থেকে উঠে গেলে আমরা যে এসে বললে ওলা যে অবস্থা শুনলে ওয়ালারও একই অবস্থা দুনিয়ার মজা আবার আমাদেরকে ভুলিয়ে দেয় এই জন্য অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আর কোন কথা আছে যে কথা বললে তাদের ইমান আসবে তারা ইমান গ্রহণ করবে আল্লাহকে আর কোনো কথা বাকি রাখছেন কিছু বাকি রাখেন নাই সব কথা বলে দিয়েছেন কিতাব এই কিতাবের মধ্যে কোন জরুরি কথা বলা আমি একটাও বাদ দেয়নি সব বলে দিয়েছি এ সমস্ত কিতাব আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে যদি আমাদের ভিতরে মুনাফিকে আমাদের কমতি থাকে আল্লাহ তালা ভয় না করি যদি দুনিয়ার মজায় এই রাস্তায় চলতেই থাকি ধ্বংস অনিবার্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন ধ্বংস থেকে আমাদেরকে উদ্ধার করুন নজারদার করুন সব হানকাল